সালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতিল্লা রসুলিল্লাহিআ পৃষ্টি বাংলার সম্মানিত শ্রোতা ও দর্শক কৃন্দ আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান নারীর অধিকার এ পর্বে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য উপভোগ করার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি শুধুও দর্শকবৃন্দ আমরা নারীর অধিকার সম্পর্কে ইতিপূর্বে পেশকৃত পর্ব সমূহে চমৎকার এবং যুক্তিপূর্ণ ও তাত্ত্বিক বিশ্লেষণ ধর্মী বক্তব্য অনুধাবন করেছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পুন হিসাবে এবং মেয়ে হিসাবে নারীর অধিকার কতখানি আমরা জানি যে নারী কখনো মা কখনো স্ত্রী কখনো বোন কখনো কন্যা এভাবেই তাদের স্টেপগুলি অতিক্রম হয় তো এই গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনামূলক এবং শিক্ষণীয় আলোচনা পেশ করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আওয়ামী দিনদেরকে তন্মধ্যে আমরা তাদের আসুন তাদের সাথে পরিচিত হই আমার সর্ব ডানে যিনি উপবিষ্ট আছেন তিনি একজন আলেম দিন জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ সালামাক আমার নিকটতম বাম দিকে যিনি বসে আছেন তিনি হলেন প্রখ্যাত বাগমি এবং প্রসিদ্ধ ইসলামী দাঁ জনাব শেখ আমানুল্লাহ মাদানী আমার সর্বমামে যিনি উপবিষ্ট আছেন তিনি সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আমরা যথারীতি আপনাদের সাথে আজকে আছি আপনাদের প্রিয় সাথী মোহাম্মদ হারুল হোসেন এ পর্বে আমরা নিয়ে আসব। যে নারী কখনও মা এবং তার মর্যাদা সর্বুচ্ছে অথপর কখনও স্ত্রী তাই দায়িত্বশীল হিসাবে স্ত্রীর অবদান অনেক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কখনও বোন কিন্তু বর্তমান এই আধুনিক সভ্য সমাজে বোন তার অধিকার থেকে অনেকাংশই বঞ্চিত হয় বোন তার অন্যান্য বোনদের সাথে এবং ভাইদের সাথে যে একটা রক্তের সম্পর্ক বংশের সম্পর্ক এই সম্পর্কটি অত্যধিক গুরুত্বপূর্ণ তো আমি এই যে সম্পর্ক এই সম্পর্কের গুরুত্ব প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য আমি আহ্বান জানাব জনাব শেখ আমানুল্লাহ মাদানীকে একই মায়ের সন্তান হিসাবে একই পিতার ওর জাত সন্তান হিসাবে ভাই এবং বোনের সম্পর্ক অত্যন্ত মজবুত পাক বলেছেন ইনামাল আল মিনুনা এখোয়া মমিন পরস্পরের ভাই ভাই সে হিসাবে একজন মুসলিম বন আমাদের বন আর রক্তের সম্পর্কে যে বন তাদের সম্পর্ক আরও মজবুত ও আরও গভীর বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যে একটি সৌহার্দ্য এবং সহযোগিতার মনোভাব ইসলাম দেখিয়েছে সালাফে সালেহীনগণ দেখিয়েছেন তার নজির মেলা অত্যন্ত ভার জাবের বিন আবদুল্লা রাজি আল্লাহতাল আনহু বিবাহ করলেন তার পিতা আবদুল্লা রাজি আল্লাহতাল আনহু এনতে কালের পরে রসুল উল্লাহ সাল আসলাম জিজ্ঞেস করলেন যাবের তুমি বিবাহ করেছো কোন মেয়েকে কোন ধরনের মেয়েকে বিবাহ করেছো যাবের বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহু বলছেন যে আমি বিধবা মেয়েকে বিবাহ করেছি রসুল্লাহাম বললেন হাল্লা বিক্রান তুলাইবু কা তুলাইবুহা কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না সেও তোমার সাথে খেলাধুলা করতো তুমিও তার সাথে খেলাধুলা করতে জাভির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু বলছেন ইয়া রসুল আল্লাহ আমার পিতা ইন্তেকাল করেছেন অনেকগুলি বন আমাদের রেখে গেছেন সেক্ষেত্রে আমাদের এই ছোট ছোট বনদের সাথে আমি যদি স্ত্রী হিসাবে কুমারী মেয়েকে আনি তাহলে তাদেরকে লালন পালন করতে পারবে না তাদেরকে দেখাশনা করতে পারবে না তাদের হক ঠিকমতো আদায় করতে পারবে না এমন হতে পারে অনেক ক্ষেত্রে গোলমালও দেখা দেয় যার ফলে আমি একজন বিধবা মেয়েকে বিয়ে করেছি যাতে তাদেরকে দেখাশোনা করতে পারে এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়ে একটি সুখী সমৃদ্ধি সংসার করতে পারে এই জন্য আমি এটা করেছি জলিল কদর সাহাবি জাবেের বিন আব্দুল্লাহ রজিয়াল্লাহ তালহু তিনি বিরাট একটি ত্যাগ স্বীকার করেছেন জীবনের সঙ্গিনী হিসাবে বিধবা মেয়েকে বেছে নিয়েছেন বন্দের প্রতি খেয়াল করতে গিয়ে এরপরে আমরা দেখেছি মা আয়েশা সিদ্দিকা রজি আল্লাহ তালানহা হজের ছফরে যখন ঋতুবতী হয়ে পড়ার কারণে তিনি উমরা করতে পারলেন না বিভিন্ন বর্ণনা আসছে তিনি কাঁদতে ছিলেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন आदम सन्तान मेरे ये अवस्था आल्ला दिए ये अफसोस करार किस नहीं हज समाप्त हार पर आबूब सिद्दिक रजी अल्लाह तला ऐले आब्दुर रहमान के साथे दिए बोलें तुम्हार बन के तुम्हें नहीं जाओ तीम आएसा मस्जिदों बहुत से एहराम करान व्यवस्था करो कि चमत्कार एक अनुभूति भाई के दिए पाठान हे बजे जो से देखा जा অবশ্যই এখানে কথাটা বলে রাখা ভালো যে একাধিক যারা উমরা করেন দেখুন যে আব্দুর রহমান রাজি আল্লাহ তালানহু তিনি গেলেন বনের সাথে কিন্তু নিজে উমরা করলেন না নিজের উমরা করার দরকার নেই বা নিজে উমরা করেন করেননি তারপরে বনকে নিয়ে গেছে। শুধু বনের স্বার্থেই তিনি সেখানে গেলেন ধন্যবাদ জনাব শেখ আমল্লা মাদানীকে শুধুও দর্শক জনাব শেখ আমদানুল্লাহ মাদানী সাহেব আমাদের সামনে যে উজ্জ্বল দুটি দৃষ্টান্ত সাহাবাই কালাম রাজিউল্লাহ আনহুম থেকে একটি এবং আরেকটি দৃষ্টান্ত স্বয়ং রসুল সাল্লাহ আলীসাল্লাম এর বাণীসমূহ থেকে জাবির বিন আবদুল্লাহ রজিউল্লাহ আনহু যে দৃষ্টান্ত স্থাপন করলেন যে বোনদের প্রতি সদয় হতে গিয়ে এবং বোনদের প্রতি যেন কোনো অবিচার না হয় কোনো প্রকার জলুম না হয় সেজন্য প্রতি পালনে মায়ের স্থলাভিষিক্ত কেউ হতে পারেন এরম একজন বিধবাকে তিনি বিয়ে করলেন তার যৌবনের চাহিদা এবং প্রয়োজন সেটাকে অগ্রাধিকার দিলেন না বোনদের প্রতি তার যে সহানুভূতি সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন এর চেয়ে চমৎকার দৃষ্টান্ত আমাদের জন্য আর কি হতে পারে তাছাড়া এই যে আয়সা রাজিউল্লাহ আনহা নিজে একেবারে ভেঙ্গে পড়ে যাচ্ছিলেন এমন তো পরিস্থিতিতে রহমতুল্ল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ আলী ওসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং সাথে সাথে এই অবস্থায় তাকে মনের দিক থেকে শক্তিশালী করার জন্য মহারেম তো আরও পাওয়া যেত কিন্তু মনের দিক থেকে শক্তিশালী করার জন্য ভাইকে সাথে দিলেন এতে দেখা যেত যে আয়ষা প্রবল শক্তি পেলেন উৎসাহ পেলেন তাই না কাজে এই যে দুটি দৃষ্টান্ত যে ভাই বোনের সম্পর্কে কী হওয়া উচিত এটা কিন্তু আজকে আমাদের সমাজ বলে যাচ্ছে যদিও দর্শক বিন্দু শেখ আমানুল্লাহ মাদানীর বক্তব্যে আরও একটি প্রাসঙ্গিক বা সালা আমি বলবো ফুটে উঠেছে আমাদের কাছে যে এক সফরে একাধিক ওমরা করার কোনো যুক্তি কথা। নেই যেহেতু যদি হতো তাহলে কিন্তু আব্দুর রহমান ইব্রি আকরিউল্লাহ আনহুমা তিনি নিজের সুযোগটা গ্রহণ করতেন কিন্তু তিনি বোনের সঙ্গী হয়ে গেলেন সেই সুযোগটা গ্রহণ করলেন না এমন দৃষ্টান্ত আমাদের কাছে বহু রয়েছে আচ্ছা আমরা এ ব্যাপারে জানাবো শেখ ইউসুফ আব্দুল মজির সাহেবের কাছে আসবো সেটা হল যে সিলা রাহমি हाम एक क्षेत्र बुन साक आ प्रसंगे अपनी एक आलोकपात कर मायर गर्वती जन्म नहीं रेम बोलते मायर गर्व बोझा एक गर्व थन्म नीन तेरे सम्पर्क इल्ला तला कुरआने এস্তাকল্লাহি জয় আল্লাহর ভয় কর যার নাম নিয়ে তোমরা বিভিন্ন কামনা বাসনা আল্লাহর বারে প্রকাশ করো এবং বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক গড়ার ক্ষেত্রে তোমরা আত্মীয়তার সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো এবং মধ্যে আছে জনার রহমান যে আমি রহমান খালাক্তর রাহেম আমি রাহেম তৈরি করেছি এই আত্মীয়তার সম্পর্ক যে আত্মীয়তার সম্পর্ক এটা নিজেই আল্লাহর আদার বাড়ি গিয়ে কথা বল বলবে মান ওয়াসাল আনি ওয়াসালাহুল্লাহ ওমান কথা আনি কত আহুল্লাহ আল্লা আড্ডার বাড়ে আত্মীয়তার সম্পর্ক স্বয়ং নিজেই প্রাণবান হয়ে কথা বলবে যে রবাহ আলমিন আমাকে গড়েছে আমার সম্পর্ককে সুদৃঢ় করেছে আল্লাহ আপনি তাকে গড়েন তাকে আপনি সুন্দর করেন আর যে আমাকে ছিন্ন করেছে আপনি তাকে ছিন্ন করে দিন এভাবে সেলমান আত্মীয়তা সম্পর্ক রক্ষায় আমাদেরকে কত তাকিদ করেছে এবং ভাই বোনের যে আত্মীয়তা যে কি গর্ব থেকে তারা এসেছেন কেউ ভাই হয়ে এসেছেন কেউ বোন হয়ে এসেছেন এই সম্পর্ক তো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সুদৃঢ় ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে শুধু দর্শকবৃন্দ আমরা কিন্তু খুব প্রাঞ্জল ভাবে এবং যুগ উপযোগী একটি বিষয়ে আলোচনা করছিলাম ভাই বোনের যে সম্পর্কটা বোন হিসাবে নারীর যে কি অধিকার সে প্রসঙ্গে তো সময় এলো একটি বিরতির এখন নিচ্ছে একটি ছোট্ট বিরতি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ রহমতুল্লাহ আমি আর আপনারা দেখছেন বাংলা মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি আপনারা দেখছেন কেন জীবনের সফলতার ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যায় পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল্লাহ আলিহাসাল্লামের সন্নাতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন হিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ सम्प्रचार सम्मानित शुदीय दुखविंदु बुर्व फिर एलम प्रिय अनुष्ठान नारी अधिकार प्रसंगे आलोचन আজকের এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম যে একজন বোন হিসাবে তার অধিকার কতখানি ইসলাম দিয়েছে আর আমরা আগেই উল্লেখ করেছি যে ইসলাম এমন একটি ধর্ম এমন একটি জীবনবিদান যা পৃথিবীতে সবচেয়ে বেশি নারীর অধিকারকে অগ্রাধিকার দিয়েছে এরকম বিরল দৃষ্টান্ত অন্য কোনো ধর্মে পাওয়া যায় না মাকে সর্বোচ্চ মঞ্জিল দান করেছে স্ত্রীকে উত্তরাধিকারিণী বানিয়েছে এবং ঘরের জিম্মাদার হিসেবে আখ্যায়িত করেছে অনুরূপভাবে বোন ভাইয়ের যে সম্পর্ক এটা আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক সেই সম্পর্কটি কখনো ছিন্ন হওয়ার নয় তো এ প্রসঙ্গে আমরা এখন আলোচনা আমরা যাব জেনাব মুজাফরবিন মসিন সাহেবের কাছে যেটা হলো যে জনৈক সাহাবি এসে রসলসোল্লাহ আলীকে বলছিলেন রসোলাল্লাহ আমাকে রিজেক্ট বৃদ্ধির দোয়া করুন তখন কিন্তু এই আত্মীয়তার সম্পর্ক প্রসঙ্গে ইসলামটাকে আর কিছু তথ্য থাকলে করবে ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে বিশেষ করে ভাই এবং বোনের সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে এ ব্যাপারে আলোচনা আগে হয়েছে সংক্ষেপে বলা যায় যে ইসলাম এটা চেয়েছে कख भाई बजे को सम्पर्क जान छिन्न ना बन छोटा बड़ होंक परस्पर माध्यम सम्पर्क थकबे रसुल्लासल्लमी आरहम सविर अल्लामी ओक्िर हबिर फल जे छोटो स्नेह करना बड़ो देर सम्मान करना से अंतर्भुक्त नोन छोट वड़ होक परस्पर परस्पर के श्रद्धा और स्नेह करेक्टी हादी वर्णित हो विशेषकर आत्मयता संपर्क छिन्न जिन्हें नायत खलुल्नाता कते अर्थात जे आत्मयता सम्पर्क छिन्न करते प्रवेश करना एखे एक विषय उल्लेख करा जाए जे आत्मीयता विशेषकर भाई बोधर मजे सम्पर्क छिन्न होम एक कारण देखा जा যে একই পরিবারে আমরা বসবাস করি ভাই বোন বিয়ের আগ পর্যন্ত সম্পর্কটা অত্যন্ত মধুর থাকে ভাইয়ের কষ্ট বোন পুরোপুরি অনুভব করে আবার বোনের কষ্ট ভাই পুরোপুরি অনুভব করে কিন্তু এটা দেখা যায় বিয়ের পরে এটা ছিন্ন হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে যেটা বেশি লক্ষণীয় সেটা মিরাজ বা বন্টন নিয়ে এটা হয়ে থাকে চমৎকার বলছিলেন সুটিও দর্শকবৃন্দ প্রতিটি মুহুর্তে ভাইয়ের যে খোঁজখবর নেওয়ার জন্য বোনেরা যে কত সরলভাবে এগিয়ে আসে এবং দরদি হয় হ্যাঁ যেটা মুজফ্ফর মহসিন যেটা বলতেছিলেন যে ওই ভাই বিয়ে করলে তখন সংসারে একটা যে হয় ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় আর এই ভুল বুঝাবুঝি থেকে বোনদের এবং ভাইদের সম্পর্কের ভিতরে কিছুটা কিছুটা অসঙ্গতি দেখা দেয় এটা স্বাভাবিক কিন্তু আমরা যেহেতু এই ব্যাপারে জানি যে রসুল সালাম কঠোরভাবে প্রতি সজাগ দৃষ্টি রাখতে বলেছেন এমনকি কোরআন নির্দেশনাও দেওয়া হয়েছে নিয়ে যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করলে জান্নাতে যাবে না আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তার জন্য বড় পুরস্কারের কথাও বলা হয়েছে আপনার সঙ্গে একটু আলোকপাত করবেন কি আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে প্রথমে আমাদের শাহেখ ইউসুফ আবদুল মজিদ সাহেব যে আয়াত করেছিলেন অাকি তাসা আলু ওয়েল আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে ভয় করো আমরা হাদিতে পাচ্ছি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে এমন কি জাকাতের মাল যদি আত্মীয়কে দেওয়া হয় তাহলে অন্য বাইরের লোকের দেওয়ার চেয়ে ডবল সব জি জি জি অনুরূপভাবে শুধু জাকাতের মাল কেন নিজের দায়িত্ব রয়েছে বন যখন ছোট থাকবে পিতা যদি অপারগ হন তাহলে সেই বনদের ভরণ পোষণের দায়িত্ব ভাইদের ভরণ পোষণের দায়িত্বের পাশাপাশি বনদের বিশেষভাবে অনুরভাবে তাদের বিবাহ স্বাধীন দেওয়া পিতা এতেকাল করলে তাদেরকে দেখশন করা পিতার ভূমিকা অবতীর্ণ হওয়া এগুলি ভাইদের গুরু দায়িত্ব এবং কর্তব্য আজকে দুঃখের সাথে আমাদের স্মরণ করতে হয় যখন আমরা দেখি রাস্তার কিনারে ওই মা বোনেরা মাটি কাটছেন যখন দেখি আমাদের মা বোনেরা নিজের জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে মিলকারখানায় কাজ করছে কেন কাজ সে মেয়েটা তো কারো স্ত্রী নাই কারো মা নাই কারো বোন হতভাগা সেই ভাই যে ভাই তার বোনকে যথাযথভাবে লালন পালন করতে ব্যর্থ হয়েছে হতভাগা সেই ভাই যে ভাই তার বোনের অধিকার যথাযথভাবে আদায় করেনি হতভাগা সেই সন্তান যেই সন্তান তার মাকে যথাযথভাবে সেবা শুশ্রূষা না করার কারণে তার জনম দুঃখিনী মা আজকে মাটির বোঝা মাথায় টেনে নিয়ে বেড়াচ্ছে ইঁট টানছে ইঁট ভাঙছে হতবাগা সেই স্বামী যেই স্বামী তার স্ত্রীর যথাযথ হক আদায় করতে না পারার কারণে আজকে সেই অসহায় মহিলাকে মাটির বোঝা মাথায় টানতে হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ইসলামের কাছে এসে আমরা দেখেছি ইসলাম প্রত্যেকের অধিকার সুন্দরভাবে দিয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে এবং আত্মীয়তার সম্পর্ক সর্বোচ্চভাবে বজায় রাখার চেষ্টাও করা হয়েছে ভাইদের প্রতি বন্ধের বিশেষ অধিকার তাদেরকে আদব শেখানো তাদেরকে সুন্দর আদব শিক্ষা দেওয়া এবং তাদেরকে ইসলামী তাহিব ও তামাদ্দে গড়ে তোলা এগুলি তাদের দায়িত্ব পক্ষান্তরে বোনেরও দায়িত্ব আছে ওমর এবনুল খাত্তাব আপ রাজিয়া আল্লাহ তাল ইসলাম গ্রহণের প্রাককালে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে বনের বিশেষ অবদান ছিল বনের অবদানেই ওমর এবনুল খাত্তা আপ রাজিয়া আল্লাহ তাল আনহু ইসলামের দিকে ধাবিত হয়েছিলেন সুতরাং আমরা বলতে পারি যে এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং আত্মীয়তার দিকে খেয়াল রাখা আত্মীয়তার সম্পর্কে অটুট রাখার জন্য সর্বত চেষ্টা করা প্রত্যেক ইমানদারের দায়িত্ব কর্তব্য আরেকটি হাদিসে আসছে হাদিসে বলা হয়েছে যে পাক যখন আত্মীয়তার বন্ধনকে সৃষ্টি করলেন তখন পাক ঘোষণা দিলেন তোমার সাথে যে ছিন্ন করবে আমি তার সাথে ছিন্ন করব। তোমার সাথে যে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন চমৎকার কথা বলছিলেন যে এটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্কের দাবি যে যারা তার সাথে সম্পর্ক ভালো রাখবে তার সাথে আল্লাহ ভালো সম্পর্ক রাখবেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেবে তাদের সাথেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সুদীয় দর্শকবৃন্দ এবে একটা বিষয় আমাদের জানতে হবে যে ভাই বোনের এই সম্পর্কটা বোনের যে অধিকারটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভুল বুঝি যেটা হলো যে আমাদের কোনো দায় দায়িত্ব নেই প্রসঙ্গে আব্দুল সাহেব একটু আমাদেরকে ব্যাখ্যা দিলে আমাদের দর্শকরা উপকৃত আমার আত্মীয় আমার বোন সে আমার নিকর্তম। এবং যারা আত্মীয় তাদের সঙ্গে সদ্ ব্যবহার করা ভালো ব্যবহার করা এহসান করা এটা তো একটা বিরাট পুণ্যের কাজ জি জি এমনকি রসুলের কারিবসাল্লাহামের একটি হাদিসাও আছে যে যদি কেউ চায় যে তার জীবনে আল্লা তালা বরকত দান করেন তার ফালিয়াসুল রাহিমা যে সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক সুন্দর করে এবং একজন মানুষ আল্লাপাক তাকে যদি সৌভাগ্য দান করে তো সেই সৌভাগ্য তার একা নয় সেই সৌভাগ্য সে নিজে তার সুবিধা ভোগ করবে এবং তার এই সৌভাগ্যের সবচেয়ে সুবিধা পাওয়ার যোগ্য তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার ধন্যবাদ আমি শেখ হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় অমুক বিধান চলে যেতে হবে একদিন কিন্তু থেকে যান ভাই সংসারে কর্তা অনেক একজন দুজন তিনজন থাকেন কিন্তু বোনদের হককে বঞ্চিত করেন এই যে সম্পদ থেকে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে অংশ সে অংশ থেকে যে আল্লাহ রব্বুল আলম মেরাজ বন্টন করার পরে যে শক্ত কথা বলেছেন যিনি মেরাজ মতো সমাধান দিবেন দিয়ে দিবেন তার জন্য জান্নাত রয়েছে চুরানিস তেরো এবং নম্বর চোদ্দ নম্বর আয় আল্লাহর আলমিন বলছেন যে ব্যক্তি আল্লাহর এই সীমা রেখা অতিক্রম করবেশক বৃন্দ যে বিষয়টা আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে ভাই বোনের সম্পর্ক সুগভীর এবং এটা হচ্ছে আত্মার সম্পর্ক এটা হচ্ছে রক্তের সম্পর্ক এ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোন উপায় নাই এবং এই অধিকার এটা বন্ধের আছে যে তারা ভাইদের কাছে সদাচরণ পাবে অনুরভাবে ভাইদেরও আছে বন্দের কাছ থেকে স্নেহ পাওয়া সদাচরণ পাওয়া সম্পর্ক বীর রাখা এবং যেটা আমরা সর্বশেষ জানতে পারলাম যে ভাইদের কোনো অবস্থাতেই বন্দের হক থেকে বঞ্চিত করার জন্য যদি করে তাহলে তাদের ঠিকানা হবে যাহার নাম তারা জালেম হিসেবে অভিহিত হবে শুধুও দর্শকবৃন্দ আসুন আমরা বন্দের যে অধিকার সেটা নিশ্চিত করি এবং বোনেরা ও ভাইদের সম্পর্ক সম্পর্কে সচেতন হই পরস্পরে মিলে এটা সুখের সংসার গড়ে উঠুক এটাই আমরা প্রত্যাশা করি আল্লাহ সুফহান আমাদের সকলকে এভাবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপনের তৌফিক দিন সুফানুম আহমতুল Oh, oh, oh, oh.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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ স্বান তাল্লার ছড়াতে মানবজাতির জাতির কাছে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 টাকা চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ধরে লন্ড জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়